আনাস ইবনু মালিকরা দিলাহতআ হতে বর্ণিত নবী সাল্লাইসাল্লাম মসজিদে প্রবেশ করে দেখতে পেলেন যে দুটি স্তম্ভের মাঝে একটি রশি টাঙানো হয়েছে তিনি জিজ্ঞেস করলেন এই রশিটি কি কাজের জন্য লোকেরা বলল এটি জয়নাবের রশি তিনি ইবাদত করতে করতে অবসন্ন হয়ে পড়লে এটির সাথে নিজেকে বেঁধে দেন নবী সাল্লাহু আল্লাহ সাল্লাম ইরশাদ করলেন না ওটা খুলে ফেল তোমাদের কারও প্রাণবন্ত থাকা পর্যন্ত ইবাদত করা উচিত যখন সে ক্লান্ত হয়ে পড়ে তখন সে যেন বসে পড়ে